সালামু আলাইকুম রহমতুলিল্লাভি বাংলার দূরের ও কাছের সম্মানিত সদিদর্শক পৃথিবীর যে জায়গা থেকে আপনারা আমাদের সাথে অনুষ্ঠানে যোগ দিয়েছেন আপনাদের সকলের জন্য প্রাণ ঢালার শুভেচ্ছা আল্লাহ রবুল্লা দরবারে কায়মানু ব্যাগকে প্রার্থনা নিবেদন করছি আল্লাহ যেন আমাদের এই মজলিসকে কবুল করেন এবং এর মাধ্যমে সত্য কথা বলার বুঝার এবং মানার তৌফিক আমাদের সকলকে দান করেন আমিন আমরা আলোচনা করব আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হলো কোরআনের কিসা কোরআনের ঘটনা কোরআনের ঘটনা নিয়ে আমরা আলোচনা করব আর আজকে এমন একটি ঘটনা উপস্থাপন করা হবে সেটি হলো আসহাব কাহ এই ঘটনা বলার জন্য বা এর সাথে শিক্ষণের বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে যে সকল বিজ্ঞ আন আমাদের সাথে যোগ দিয়েছেন চলুন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেই শেখ মুখলেসবিন আর্শাদ মাদানি আসসালাম বামে অভিষ্ট আছেন বিশিষ্ট আলম দিন শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ এবং আমার সর্বমোমে আছেন বিশিষ্ট আরবুদিন শেখ মুজফরবিন মসিদ আসসালাম আলাইকুমতুল্লাহ সমানিতে শুধু পরিচিত হলাম অতিথিদের সাথে চলুন আমরা ঘটনার সূত্রপাত কিভাবে হলো এবং ঘটনাটা কি আস হাবে কাহাফ অত্যন্ত সুন্দর শিক্ষণীয় একটি ঘটনা আমরা প্রথমে তার সারাংশ শুনবো আমাদের আজকের অতিথি আলোচক শেখ আব্দুল ইউসুফ সবের কাছ থেকে আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ ওয়াহাদা সালাম আল্লাহ মাল্লা নবী বাদা জি সম্মানিত দর্শক মন্ডলী আসলেই আমাদের সামনে যে ঘটনাটি আসছে সে ঘটনাটি আসলে অতীব গুরুত্বপূর্ণ ঘটনা যেগুলো কোরআন মাজিদে বিরল দুই একটি ঘটনা রয়েছে তার একটি আশ্চর্য ধরনের বিরল ঘটনা হচ্ছে আসাহাবে কাহাব আর শব্দটি বহু বচন সাহেব তার এক বচন আর কাহাব শব্দের অর্থ হচ্ছে গর্ত আমরা সব মিলে এখন অর্থ করতে পারি গর্তবাসী গর্তের অধিবাসীবাসী এরকম একটা ঘটনা অনেকদিন আগে ঘটেছে যে ঘটনা আল্লাহতালা কোরআন মাজিদে উল্লেখ করেছেন আসলে ইমানদারদের ইমান বেশি হয় বিপদের সময় মূলত ঘটনাতে এটা দেখানো হয়েছে আর দেখানো হয়েছে আল্লাহ আল্লাহতালার শক্তি কয়েকটা জিনিস ঘটনা দেখা হয়েছে তো ঘটনাটা আমরা সংক্ষিপ্তভাবে পেশ করি অনেক অনেক দিন আগে একজন নেতা ছিল যার নাম দাকিয়ানুস বা ডিসেস ডিসেস বা দাকিয়ানুস এই নামে তাকে দেখা যায় সে নিজেকে প্রভু বলে দাবি করেছিল সমাজে তো তার কয়েকজন এই দাবি মেনে নেয়নি তারাকে সে ডাকলে তারা আল্লাহ আল্লাহতালার সাহায্য নিয়ে তার সামনে তারা কথা বলে এবং তারা তাকে রব হিসাবে স্বীকার করে এতে সেই দাকস ক্ষিপ্ত হলে তারা সেই এলাকা থেকে বের হয়ে যায় তারা সংখ্যে কত ছিল তা আল্লাহতালা স্পষ্ট উল্লেখ করেননি মানুষের মন্তব্যগুলি উল্লেখ করেছেন যে তারা তিনজন ছিল বা চারজন ছিল বা পাঁচজন ছিল বা সাতজন ছিল তবে মানুষের মন্তব্য করেছে তাদের তিনজনের চারজন ছিল কুকুর চারজনের পঞ্চম জন ছিল কুকুর পঞ্চম জনের ষষ্ঠজন বা সপ্তম জন ছিল কুকুর এইভাবে একটা কথা বলা হয়েছে তো তাদের সাথে কুকুর ছিল এই কথাটা কোরআন মাজিদে উল্লেখ রয়েছে তারা এসে একটা গর্তে আশ্রয় নিল আর কোরআন মাজিদের ভাষাতে বোঝা যাচ্ছে যে কুকুরটি তার সামনের হাত দুটি বিছিয়ে সে গর্তের মুখের ওপরে বা উপরে বসে পড়ল চোখ খোলা ছিল হ্যাঁ এই অবস্থাটা বোঝা যায় তারপর তারা ভিতরে ঢুকে গেল তারা সেখানে আশ্রয় নিল আসলে সৈরাচারী শাসকের হাত থেকে বাঁচার জন্য তারাকে আল্লাহতলা দীর্ঘদিন রেখে দিলেন এরপরে এক পর্যায়ে তাদের ঘুম ভাঙল ঘুম ভাঙলে তারা পরস্পরের যা বলা বলি করলো তাতে তাদের খাদ্যের আহারের প্রয়োজন তখন তারা তাদের কাছে যে পয়সা ছিল সে পয়সা একজনকে বাজারে পাঠাল বিষয়টি বলে দিলো যে বাজারে গিয়ে বৈধ জিনিস কিনিও আর কথা কম বলিও এরপরেও যখন বাজারে জিনিস কিনতে গিয়ে পয়সা প্রদান করলো তখন দোকানদার দেখলো যে এ এখন চলবে না কী ঘটনা এই ঘটনা জিজ্ঞাসাতে জানা গেলো এই ব্যাপার ওখান থেকে কিছু লোক আসলো এই গর্তের মুখে কিন্তু তারা আসলে ভেতরে ঢুকতে পারলো না তা সে জায়গাটা ভয় দিয়ে পূর্ণ করে দেওয়া হলো ওই সময়তে যখন তাদের ঘুম ভাঙে তখন তারা বলা বলি করছিল যে কতক্ষণ থাকলে এখানে ঘুমিয়ে কেউ বলেছিল অর্ধেক দিন বা অর্ধেক দিনের বা পূর্ণ দিন আর কেউ বলল যে না এই বিষয়টি আল্লাহই ভালো জানেন কতদিন আমরা থাকলাম তা আল্লাহ তালা ওই জায়গাটা ভয় দিয়ে পূর্ণ করে দিয়েছে এখনও সে কেউ যেতে পারে না ওখানে কোরআন মাসিদে যেভাবে উল্লেখ রয়েছে তাতে যখন সূর্য ওই গর্তের মুখের ওপরে যায়। তখন সূর্যটা তাদের মুখ থেকে একটু সাইড হয়ে যায় যাতে করে সূর্যর ছাটা রদ্রটা সম্পূর্ণটাই তাদের মুখের ওপরে বা তাদের শরীর উপরে না পড়ে সাথে সাথে আল্লাহ আল্লাহতালা কথা বলেছেন যে আল্লাহ তাদের সাইড পরিবর্তন করে দিতেন কেননা এক সাইডেই যদি তারা থেকে যায় তাহলে তাদের সাইডটা নষ্ট হয়ে যেতে পারে এই কারণে আল্লাহ যখন তাদের সাইড পরিবর্তন করা ডান কাতে বাম কাতে করা প্রয়োজন মনে করতেন তখনই ডান কাতে বাম কাতে করে দিতেন এবং সূর্য তাদের সরাসরি মুখের ওপর যেত না এক পাশ দিয়ে যেত যাতে করে সূর্য তাদের শারীরিকভাবে কোনো ক্ষতি করতে না পারে বা রোড ওটা তাদের দিয়ে দাঁড়াতে ক্ষতি না হয় এই ঘটনাটি কোরআন মাজিদের উল্লেখ রয়েছে। আসাহে কাহাব নামে ধন্যবাদ এই ঘটনাটি তুলে জন্য এখানে আমরা আজকে বিস্তারিত আলোচনায় যাব যে শেখ মুখলেস সম্মানিত দর্শক মণ্ডলী আমরা একটা গুরুত্বপূর্ণ ঘটনা শুনলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা যে কতিপয়ী যুবক তারা বাদশার আনুগত্য করে নাই এই জন্য ছিল আল্লাহরমানি করা ছিল আর আল্লাহরমানি করা আপনার অনুমতি নাই জায়েজ নাই যেমন বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলমের নাফারমানি করে কোন মাখলুকের আপনার আনুগত্য করা যাবে না যেই বিষয়ে হোক যেই কাজে আল্লাহ নিষিদ্ধ আছে সে কাজ কাউরির আনুগত্য করা যাবে না আল্লাহর বিরোধিতা করে সম্মানিত দর্শক আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে যে এক নম্বর তারা হচ্ছে তওয়াহিদকে বাস্তবায়ন করার জন্য বাদশার কাজ ছিল কি তার নামে বলি দিত হত কোরবানি দিত হত। তাকে সিজদা করতে হত। এরা অস্বীকার করেছিল প্রথম সেরিক এবং সেরেকের কারণেই উত্থান পত্থান হয়েছে মানুষের তো এই যুবকেরা অস্বীকৃতি দিলেন এবং সেখানে চিন্তা করলেন যে আমাদের এখানে থাকা সম্ভব না তাদের হত্যার পরিকল্পনা চলছিল এই মুহূর্তে তারা বেড়ে চলে আসলেন বোঝা যাচ্ছে তাও হিদ যেখানে পালন করা যাবে না যেই জায়গাতে যেই গেরামে যেই বাড়িতে থাকলে তাও বিনষ্ট হবে তাও হৃদর ওপর থাকা যাবে না সেরেক থেকে বাঁচা যাবে না ওই সমাজ ওই বাড়ি ওই গেরাম আমাদের ত্যাগ করতে হবে কিন্তু আল্লাহর সঙ্গে কাউকে শেরিক করা শরিক করা যাবে না এটা আমরা বুঝতে পারলাম দ্বিতীয় নম্বর যারা আল্লাপাক রব্বুল আলমিনের জন্য নিজকে উৎসর্গ করে দিবে। দেবে আল্লাপাক রব্বুল আলমিন তাদেরকে নিজের বিশেষ রহম্মত দ্বারা হেফাজত করবেন সে আসহাবে কাহাফ তিনশো নয় বছর আল্লাপাকবুল আলম তাদেরকে রেখেছে ঘুমন্ত অবস্থায় এটা কল্পনাই করা যায় না যেমন উজার আল সাল্লামকে আপনার রেখেছিলেন এক শত বছর তারপর আবার জীবিত করলেন ওনাকে পুরনো মরণই দিয়েছিলেন পরে জীবিত করলেন তা আল্লাহ সব কিছু করতে পারেন এই জন্য আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর প্রতি দৃঢ়তা আনতে হবে বা ইমান আনতে হবে আজকে আমাদের ইমান না থাকার কারণে আল্লাহর প্রতি বিশ্বাস না থাকার কারণে আমরা বিরুদ্ধে আন্দোলন করার জন্যই তাদের এই পদচারণা ছিল তারা ঠিকতে পারলেন না এখানে একটা আল্লাহ রাবুল আলমিন আসাহাবে কাহাফ নামে এটা স্মরণীয় করে রাখছেন কেন পৃথিবীতে যত যুবক শ্রেণীর মানুষ আছে তাদেরকে এখান থেকে শিক্ষা শিক্ষা অর্জন করা দ্বিতীয় কথা হলো যে তাদেরকে স্মরণই করে রাখা আল্লাহ করেছে পাওয়ার সাথে সাথে তাদের জন্য দুয়া করবে তারা যখন রওনা দিয়েছিলেন তখন একটা কথা বলেছেন হে আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাদের একটু রহমত দান করুন হুদা তারা তো সেই ইমানদার লোক আর তাদের হেদায়াত বৃদ্ধি করেছে যুবকদের যে যুবকরাই পারে এইরকম দৃষ্টান্ত সমাজের জন্য স্থাপন করতে এবং আমরা দেখতে পাই রসুল্লাহ আলী আসাল্লাম গোটা পৃথিবীব্যাপী দাওয়াতি কাজের ভিত্তি গড়েছিলেন যুবকদের মাধ্যমেই আর বিষয় লক্ষণীয় সমাজে প্রথম উদ্যোগ নিবে শিরিককে নির্মূল করার জন্য যেটা নিয়েছিলেন যদিও জীবন হয় তারা দিবে কিন্তু আপোষ করবে না ধন্যবাদ আপনাকে সম্বন্ধে দর্শক যেতে হচ্ছে আমাদেরকে এটা ছোট্ট বিরোধীতে অল্প কিছু জন্য তারপর আবার ফিরে আসব এই গুহাবাসীরকুম রহমতুল্লাহ বারাকাত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 सम्मुख समर बृहस्पतिवार रुन सम्प्रचार सकाल साढ़े दस टेस्ट अबू हुरु रसुल्लाम एक तुम्हरा किन व्यक्ति সাহাবিগণ বললেন আমাদের মধ্যে সেই ব্যক্তি নিঃস্ব যা টাকা পয়সা ধন সম্পদ নেই তখন রসুল সাল্লু আলাইসাল্লাম বললেন কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি নিঃস হবে যে পৃথিবী থেকে সালাদ শাম জাকাত আদায় করে আসবে কিন্তু তার সাথে সাথে ওই সমস্ত লোকেরাও আসবে সে যাকে গালি দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে তারও সম্পদ আত্মসাত করেছে কাউকে হত্যা করেছে এবং কাউকে মেরেছে हकदारे नेकदारे हक पूरण कर पूर्व तरह ने पपसमूह तर चापानोष जहान नापे निक्षेप करा से ही मुस्लिम चतुर्थ खंड सत्क्यवहार और शिष्टाचार अध्याय हादिर संख्या छ हजार दोशो एक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 শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম পরবর্তী অনুষ্ঠান বাংলায় আলাইকুম রহমতুল্লাহ ওবার বিরতির পর সুদর্শক আপনাদের সকলকে আবারও এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমরা বলতেছিলাম সে গোহাবাসী আচ্ছা এখানে আমরা একটা শেখ আপনার কাছে যেটা বলতে পারি যে এই যে মানুষগুলি তারা নিজেরা বেরিয়ে গেলেন তবুও তারা সেরেক করলেন না এখন কোনো ব্যক্তি যদি এইরকম একটা জায়গায় থাকে আর বলে যে আমার যাওয়ার কোনো জায়গায় নেই বা আমি কিছু করতে পারি নেই আমি বাধ্য হইয়া মস্মিক হয়ে গেছি কাফির হয়ে গেছি তাহলে কি সে নাজাত পাবে শুক্রিয়া জজাকাল্লা খ্যান আপনি অত ঘটনাকে সামনে রেখে যে কথাটি পেশ করলেন आसमें अत घटना सामने रखले मानुष ए रूम कथा बोलू युजोग ए अवकाश तरह से नहीं नबी मोहम्मद सुल्लाम जावा तुम्हें हत्या करा तब तुम्हें श्रिक करा जत खुण पर्त मानुष देहे सा तानुर शार को अवकाश पृथ्वी नहीं जेखने थक ना कें और जे समस्या आसुक ना कैन एमते ही जाल्य प्रमाण आज एक लोक के बाईल नत्या कर शेष पर्त एक मूर्तर नामे दान करते बला एक माछी तो एक कर एक करा े दिए और जे कर तत्या कर सामान्य क्षुद्रछ मूर्त नामे दान करते ये एक মানে বিরল একটা নমুনা আদর্শ হা আছে যে কোন ক্রমেই মানুষের আশ্রয় নিতে পারে না যতক্ষণ পর্যন্ত তার শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে যে আল্লাহ আমার করার কিছু ছিল না জি না এটা পারবে না এই যে আল্লাহ পাক রব্লাল কোরআনে কারিম স্পষ্ট বলেছেন যে যারা দুর্বারা বলবে আল্লাহ আমরা এরকম ছিলাম এরকম ছিলাম নেতাদের আপদে বড় ভাইদের বাবাদের পিতাতে আমরা ছিল না মানে যারা মক্কায় থেকে গেছে মুসলিম হিসেবে কোথাও যেতে পায়নি তখন আল্লাহ তাদেরকে বলেছেন যে পৃথিবী সংকীর্ণ সেখানে চলে যাওয়া হলো না কেন তাদের সাথে মস্রিকদের সহযোগী রেখে থেকে যাওয়া হলো যারা মসরেকদের সহযোগিতা করে তাদের সাথে থেকে গেল তারা যাহার নামে যাবে তাদের বাঁচার পথ নেই ওই বিবরণ থেকে স্পষ্ট বোঝা যায় যে মানুষ শির্কের আশ্রয় নিতে পারে না কোনো ক্রমেই কোনো পথ নাই, পথ নাই, তাহলে ও নিহত হয়ে যাবে তারা হত্যা করবে ও মারা যাবে সুলি ফাঁসি সামনে নিয়ে নেবে আর যদি পথ থাকে তাহলে চলে যাবে আমরা এই ঘটনা থেকে একজন ব্যক্তি কালেও অন্তত শিরিকের পক্ষে আপোষ করতে পারবে না তার জ্বলন্ত দৃষ্টান্ত হল আসহাবে আসাহে কাহান এখানে আমরা আর জিনিস বুঝতে পারি যে শিরিক করার জন্য বারবার বার উৎসাহিত করবে কিন্তু সেখানে আমাক আপস করা যাবে না যেমন তার মা যখন বললেন সেই ক্ষেত্রে যতই অত্যাচার করুক না কেন শিরিকের পক্ষে কথা বলার জন্য বলুক তার মাকে লক্ষ্য করাজ মা তুমি যদি মরতে মরতে এইভাবে এক হাজার বার মরে যাও আগের যুগের একজন মানুষকে ধরে নিয়ে আসা হতো তারপরে তাকে করার দিয়ে কেটে দুই ভাগে ভাগ করা হতো ওলা ইয়া এরপরে ওই ব্যক্তিকে তার দিন থেকে কখনো ফিরাতে পারতো না ধরে নিয়ে আসার পরে একেবারে তপ্ত নীড়ানি গরম করে তার চল থেকে গোছগুলো বের করে নিয়েছে রক থেকে টেনে গোছগুলো বের করেছে বলাই শুদ্ধ ঘুমি দিনহি তার দিন থেকে তাকে সরাতে পারেনি আর তোমরা আমার কাছে তিনি চাদর মুড়ে দিয়ে শুয়েছিলেন যখন শুয়ে এই কথা বলেছেন তখন রাগান্বিত হয়ে মুখটা লাল টকটকে হয়ে গেছে ওটা বসেই তিনি এই ঘটনা বললেন সেই ক্ষেত্রে বোঝা যায় যে আপোষ কামি তা বড় চূড়ান্ত ঘটনা থেকে কয়েকটা জিনিস নিতে পারি গুরুত্ব সহকারে তার এক নম্বরে আমরা নিব যে শির্ক করার পৃথিবীতে কোনো সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত মানুষ হায়াতে বেঁচে আছে সে যে অবস্থায় যাক না কেন তার শির্কের কোনো সুযোগ নেই তারপরে যেটা আমরা নিব সেটা হলো এই যে কোনো বিপদের মুখামুখি হলে আল্লাহ তাল্লার কাছে সাহায্য যেমন এই আয়াতটা এই আয়াতটা এমাম বোখারি রাহেমহল্লা ওই বাবে নিয়ে এসেছেন যেখানে তিনি বলেছেন ইমান বাড়ে কমে যাতে করে তারা সাথে আল্লাহর তহিদ তাদের সামনে পেশ করতে পারে এটা হচ্ছে স্পষ্ট হয় যে ইমান বাড়ে দিকে আগায় ইমান করে নাফরমানি করে তখন ইমান কমে যায় जो हकर दिखा आगा तर शक्ति तक से विपद के तुच्छ कर देखें मुखा मुखी प्रयोजन बाचार आश्रय खोजा प्रयोजन से निरापदे थो मन करते चले गए से आल्लापे रखबे ईशा आल्ला খেতে দিত না কিন্তু খেতে পেতেন তিনি খুব আব রাজা আল্লাহ কেউ খেতে দিত না তারা কিন্তু তিনি খেতে পেতেন কিন্তু তাদেরকে জীবিত রাখলেন পাহাড়ের গর্তের মধ্যে তিনি তো পারতেন যে খাবারের ব্যবস্থা করে কিন্তু না তারা যেহেতু টিকতে পারবে না ওই জায়গায় দীর্ঘদিন যাবত কতদিন থাকা লাগবে ইমান বাঁচানোর স্বার্থে তারা এমন জায়গার আশ্রয় নিলেন যেখানে মানুষ যেতে পারবে না খেতে পারবে না এবং থাকা অসম্ভব ইমান বাঁচানোর স্বার্থে আজকের যুগে এমনটাও যদি প্রয়োজন হয় তবু সেখানে যেতে হবে কিন্তু শিরিকের সঙ্গে আপোষ করা যাবে না আল্লাহর বললেন প্রয়োজন এইভাবে রাখবেন আজকেও যে ঘটবে এমনটা নয় ঢুকার অর্থই হচ্ছে যে এখানে আমরা না খেয়েই মরবো অথচ সেটাও তারা বরণ করে নিয়েছে আল্লাহর ভরসা করে যে আল্লাহ আমরা সম্মানিত দর্শক মন্ডলের কাছে আর গুরুত্বপূর্ণ কথা পেশ করে রাখতে চাচ্ছি সেটা হলো এই আলী সবচেয়ে পণ্ডিত ছিলেন তিনি এই আসবে কাহাবের বিস্তারিত বিবরণ দিয়েছেন মর্মে নামে যে ইতিহাসটি তারিখটা যে তাতে তাদের নাম হচ্ছে মাকসাল মিনা তাইতারুস এ বিভিন্ন নাম দিয়ে তারাছিল রাজার এক বাড়িতে থাকতো এভাবে থাকতো এভাবে এসেছে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে তারপরে বলা হয়েছে দীর্ঘদিন থাকার কারণে তাদের নখ বড় হয়ে গেছিল মাথার চুল বড় হয়ে গেছিল এদের নামে যে সব তাপসেন ছিলেন আর একটা বিষয় হলো যদি বেড়ে যেত আল্লাহ হতো এটা জিনিস যে আমরা তখনই তো বুঝতে পারছি যে ওরা জাগ্রত হলো তখন তাদের ক্ষুধার প্রয়োজন হলো যখন তারা ঘুমন্ত ছিল আবিষ্কার হলো কোথায় থেকে এখানে একটা প্রস্তুত জাগে যে এটা ঘটেছে বহুদিন আগে সক্রেটিস প্লেটো এরস্ট তারা বহুদিন আগে এসেছিলেন কিন্তু এই হিমাগারের আবিষ্কার তারা করতে পারেননি কেন একটা লাশ দীর্ঘদিন যাবৎ থাকবে ফেরাউনের লাশকে আল্লাহ রেখে দিয়েছে না দীর্ঘদিন যাবৎ কিন্তু এই যুগে হলো কেন যখন ফেরাউনের ঘটনা জানতে পারলো এবং আসাহাবে কাহাবের ঘটনা জানতে পারলো সবচেয়ে বড় কথা হলো যে যখন মানুষ ফ্রিজে কোনো বস্তু রাখে তখন বাহিরের আলো বাতাস থেকে তাকে মুক্ত রাখতে হয় আল্লাহ রব্বুল আলমিন এই গুহার মাঝে সূর্যের আলোটা জিতে দেননি এর মৌলিক কারণ যে বাহিরের কোনো আবহাওয়া গেলে তাদের শরীরটা মৃত শরীরটা নষ্ট হয়ে যেতে পারত কিন্তু আল্লাহ এটা করেননি এখানে মানুষজন মৃত্যু বরণ করে আল্লাহ রুবুল যাকে ইচ্ছা তাকে আবার রোখ দিয়ে দেন মানে তাকে আবার জাগ্রত করেন যাকে ইচ্ছা সেই গুমের মধ্যেই তার মরণ দিয়ে দেন আপনার যে কোনো সমস্যার জন্য মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে আসহ বা গুহাবাসী আমাদের জন্য তার জ্বলন্ত সাক্ষী আল্লাহর কদ্রতের জ্বলন্ত সাক্ষী আসুন আমরা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে উজ্জীবিত করি তহমিদের শিক্ষায় শিক্ষিত করি আল্লাহ রব্লি আইন আমাদের সকলকে তৌফিক দেন করুন আমিন ওসসালামু আলাইকুম রহমতুল্লাহি কথা কথা সুন্দর অন্যায় দিকে বারণ করবে এটি একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী ভাবে কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম প্রতি রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায়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 দেখুন গাইডেন্স প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ন বাংলাদেশে বাংলা